जादू करा जरा जादू करें ऊपरे माँ बने आवधान যে পন্থা আছে এই পন্থা ব্যবহার করে যদি ওই জাদুকে কাটানো যায় তাহলে সেই ব্যবস্থা করবেন রসুলুল্লাহ সাল আলী আসাল্লামকে জাদু করেছিল সুরা ফারাক এবং সুরা নাস পরে এই জাদুকে দূর করেছিলেন সুতরাং কেউ যদি জাদু করে তাহলে সে অবশ্যই কুহুরি করেছে আর যদি কেউ আপনাকে জাদু করে তাহলে সন্না মোতাবেক এই জাদুকে দূর করার চেষ্টা করবেন